السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين وبعد দর্শকবৃন্দ আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর তুহাবী رحمۃ الله اهل সুন্নাহ ওয়াল জামা আল সুন্নাহ ওয়াল জামাۃর আকীদার বর্ণনা এই গ্রন্থটির একটি অংশ নিয়ে الله الله عليه وسلم এর বেশ কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছিলেন তন্মধ্যে তিনি বলেছিলেন জিন্নে ওয়াকা ফতিা রসুল্লাম সমস্ত জিন এবং সমস্ত মানুষের কাছে প্রেরিত হয়েছেন এবং তিনি প্রেরিত হয়েছেন হক নিয়ে হেদায়ত নিয়ে নূর এবং আলো এবং সেখানে তিনি আলো আলোক ছটা নিয়ে তিনি আলো ছটা নিয়ে তিনি প্রেরিত হয়েছে অর্থাৎ সব রকমের দিনই যত আলোর প্রয়োজন হয় যিনি হেদায়তের যত আলোর প্রয়োজন সব কিছু নিয়ে আল্লাহ তালা তার নবীকে পাঠিয়েছিলেন জিন এবং মানুষ সবার কাছে আমরা সেখানে কিছু বৈশিষ্ট্য আলোচনা করছিলাম গত কয়েকটি পর্বে আমরা মোহাম্মদ সাল্লাহ আল্লাহামের বাইশটি বাইশটি মৌলিক বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছি আজকে ইনশাল্লাহ আমরা বাকি কিছু বৈশিষ্ট্যের কথা আলোচনা করব তার মধ্যে তাকে যে সমস্ত বৈশিষ্ট্য দিয়েছেন তার একটি আল্লাহ থেকে তাকে সাহায্য করার জন্য স্মরণ করুন যখন সমস্ত নবী রাসুলদের থেকে আমি অঙ্গিকার নিয়েছিলাম যে তোমাদেরকে কিতাব দিচ্ছি এবং হ্যাকমত দিচ্ছি তারপর যদি তোমাদের কাছে আমার কোন রাসুল আসে অর্থাৎ মোহাম্মদ আসে যিনি তোমাদের তোমাদের কাছে যা দেওয়া হয়েছে সেটাকে সত্যায়ন করেন তোমরা তার অবশ্যই তারপর অবশ্যই ইমার আনবে এবং তাকে সাহায্য সহজিতা করবে তারা সবাই কিন্তু এক কি বলেছিল তার স্বীকার করছে কিনা জিজ্ঞাসা তোমরা স্বীকার করছো কিনা তারা তখন এবং তোমরা কি আমার অঙ্গীকার দিচ্ছ সবাই বলছে কলু আ করার না তারা সবাই বলেছে যে আমরা স্বীকার করছি ক আলাফে শাহু আনা মাহকুম নাহীদিন তখন আল্লাহ তালা বললেন যে তোমরাও সাক্ষী থাকো আমি তোমাদের সাথে সাক্ষী রইলাম ইমাবিন কাশির রহমতুল্লাহ আল্লাহ তার তাফসিরে বলেন যে এ আয়তের যে উদ্দেশ্য হচ্ছে এ আয়ের দ্বারা সেটা হচ্ছে যত কিছুই তোমাদেরকে দেয় না কেন যদি আমার নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এসে যায় তাহলে তোমাদের নবতের কর্মকাণ্ড শেষ হয়ে যাবে অনুসরণ করতে হবে এই জন্য তিনি সর্বশেষ নবী রসুল্লাহাম প্রায় বলতেন যে যদি থাকতো আমার তার গর্তান্তর ছিল না শুধু মুসা আলাইসাল্লাম নয় তিনি যেহেতু আজমিনা রসুল তার কথা উল্লেখ করতেন অর্থাৎ যে কোনো নবী যখনই যদি রসুল্লাহাম জীবন পেত তাহলে অবশ্যই রসুল্লাহাম সহযোগিতা করতে তিনি বাধ্য হতেন তেমনি ভাবে ইসা আল্লাহাম যখন আবার আসবেন তিনি আনুগত্য করবে এবং তার অনুসরণ অনুকরণ করে যাবে চব্বিশতম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ মোহাম্মদ সাল্লাহামের যে নাম গুণ এগুলোকে আহলে কিতাবদের কিতাবের মধ্যে উল্লেখ আছে এবং তারা সেগুলো জানত বলে ঘোষণা করে দিয়েছেন আল্লাহ তালা বলেছেন ঐ সমস্ত লোকদের কথা তারা আল্লাহ তালা প্রশংসা করছেন আহলে কিতাবদের সমস্ত লোকদেরকে যারা তাদের কিতাবে নবী মোহাম্মদ সাল্লাহ আসসালামের বিভিন্ন তৌরাত তাদের কিতাব তাওতলে মহম্মদের বিভিন্ন বৈশিষ্ট্য তাদের কিতাব দেখতে পায় অনুপ্রেম কোরআনে করিম আল্লাহ তালা ঘোষণা করেছেন যে ঈসা নাম ধরে বলেছেন যে ইয়াতিম বাদি ইসম আহমদ যে আমার একজন নবী আহমদ তার নাম হচ্ছে হবে পঁচিশতম বৈশিষ্ট্য আল্লাহামকে করেছেন একজন ব্যক্তিত্ব যিনি লেখাপড়া জানতেন না লোকেরা তার অনুসরণ অনুকরণ করে চলে এবং তার কাছে যে কিতাব এসেছে তার ব্যাখ্যা করে শিক্ষিত লোকেরা তার অর্থ করে শিক্ষিত লোকেরা শিক্ষিত নয় তারা পড়তে পারে না কিন্তু যারা মোহাম্মদ সাল্লামকে মোহাম্মদ কিতাব পড়ে তারা প্রত্যেকেই শিক্ষিত লোক শিক্ষিত লোকেরা এই লোকটি অনুসরণ করে বোঝা গেল যে তিনি এই মোহাম্মদ সাল্লাহ আসলামী একটি বৈশিষ্ট্য ছিল যে তিনি হচ্ছেন নবিয়াল উম্মি কোরআন করিম আল্লাহ তালা যেন ঘোষণা করেছেন আল্লাহ যিনি রসুল নবিআল উম্মি যারা অনুসরণ করে উম্মি নবীর উম্মি নবীর অর্থ যিনি কোনো প্রতিষ্ঠানিক রেখাপড়া কোথাও করেননি প্রতিষ্ঠানিক রেখাপড়া করেনি বরং আল্লাহ তালা তাকে জানিয়েছেন ও আল্লা কামা আলম তে কুন্ত যা আপনি জানতেন না আরো বলেছেন আপনি এর আয় কখনো কিতাব লিখতে পারতেন না অর্থাৎ আপনি কিতাব পড়তে পারতেন না কখনো আপনি কোনো হাতে লেখা লিখতে পারতেন না যে যদি লিখতে পারতেন বা পড়তে পারতেন তারা সন্দেহ করতে পারত বাতিলপন্থীরা যে আপনি কোথাও থেকে পড়ে নিয়েছেন বা লিখে নিয়েছেন কিন্তু আপনি তো পড়তেই লিখতে জানেন না সুতরাং এটা একটা রসুল্লাহ বৈশিষ্ট্য যে তিনি উম্মি হওয়া যে তার উম্মি হওয়ার পরেও তার কাছে যে কিতাব এসেছে সেটা প্রজ্ঞাম হয় এবং যে হ্যাকমত এসেছে তার কোনো তুলনা হয় না এই জন্য মোহাম্মদ সাল আলিয়া তিনি তার এই উম্মি নবী হওয়া এটা তার একটি বৈশিষ্ট্য অন্য কারোর জন্য উম্মি থাকা কিন্তু বৈশিষ্ট্য নয় কারণ তার জন্য নবতের কোন ব্যবস্থা করা কেউজন যেন এটা মনে না করে যেহেতু রসুল্লাহাম উম্মি ছিলেন আমরাও পড়ালেখা করব না এটা নয় বরং রসুল্লাহ সাল্লাহাম উম্মি ছিলেন বিশেষ কারণ তা হচ্ছে তার নবত এবং রিসার্চকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাকে এই বৈশিষ্ট্য বৈশিষ্ট্য মণ্ডিত করেছেন ছাব্বিশতম বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহ তাল মোহাম্মদ দুনিয়ার সমস্ত কিছুর সমস্ত ভান্ডারের চাবি দিয়ে দিয়েছিলেন কিন্তু রসুল্লাহ সাল্লা তা গ্রহণ করেননি যেগুলি গ্রহণ করেছেন যেগুলির কথা উম্মতকে তিনি দিয়েছেন তিনি রসুল বলেছেন যে উম্মতরা সেগুলি বের করবে মুসলিম মুসলিম বর্ণনা করে আবহাওয়া দিল্ল থেকে রসুল্লাহলাম বলেছেন বয়স্ত আমাকে স্বল্প বাক্য অথচ ব্যাপক অর্থবোধক शब्द दिए प्रेरणा रसुल्ला बैशिष्ट्य जर एक कथा अनेक अर्थ बहन कर व्याख्या करते गेषाएं वाक्य रसल्लाम के आल्ला पक्ष प्रदान और नुसरत भीति दिए सहाय कर मध्य कार्यकर था आरोप ओबई न्याुम्त अवस्था छे अवस्था देख लती अतित मी खजानी জমিনের যত যত ভাণ্ডার আছে যত গুরুত্বপূর্ণ যত খনিজ জিনিস আছে সবগুলোর ভান্ডার হাত আমার হাতে দিয়ে দেয়া হয়েছে সবগুলোর চাবিকাঠি এই জন্য আবহাওয়া যেন বলতেন ফদাহাবা রসুল্লা সাল্লাম অন্তম তান্তা তিল উনাহা রসুল চলে গেছেন আত্মমরা সেগুলো বের করে নিচ্ছ অর্থাৎ রসুল আসলাম নিজে সেগুলি বের করে নাই তিনি চলে গেছেন দিয়ে দেওয়ার পরে উন্মতের প্রত্যেকে সেগুলি বের করছে আজ পৃথিবীতে যেখানে যেখানে যেখানে যত খনিজ সম্পদ বের হচ্ছে সবই আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আসসালামকে আল্লাহ তালা দিয়েছেন এবং তার এই নব এই খনিজ সম্পদের তিনি সবগুলির মালিক এই সেগুলো আমরা সেগুলি বের করে এখন সেই ভান্ডার থেকে আমরা খরচ করছি সুতরাং রসুল্লাহ সাল্লাহসালামীটি একটি বিরাট বৈশিষ্ট্য সাতাশ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে রসুল্লাহ সাল্লাম দুই কেবল তিনি আল্লাহ কোরআনে কারিমে সুরা বাকারাত্তে উল্লেখ করেছেন তিনি বলেছেন সাইফুল সুফা নাসিমা আল্লাহমান খিবলাতি হিমুল্লা কানু আলিহা কুল মশ মিমা সাহি সালাতিম যারা জানে না বেকুব তারা বলবে যে এই একবার কাবার দিকে একবার দিকে তিনি কেন ফিরলেন আল্লাহ তালা হ্যাকমত বর্ণনা করেছেন যে আল্লাহর জন্যই পূর্ব এবং পাচ্ছ আল্লাহ যখন যেটা প্রয়োজন মনে করে ইমান কার আছে আছে আছে কিনা তা ঠিক রাখার জন্য তিনি পরীক্ষা করার জন্য সেটা করেছেন আর সাথে সাথে মোহাম্মদ সাল্লাকে দুই কেবলার ইমাম বানিয়ে দিয়েছেন এটা একটি তার বৈশিষ্ট্য বৈশিষ্ট হচ্ছে আল্লাহ মক্কাকে রসুল্লাহ প্রহরের জন্য এরপরে আর সেটা কোনদিন হালাল হবে না কেমন পর্যন্ত মক্কা হারাম সম্মানিত নগরী থাকবে সেখানে কেউ কাউকে আক্রমণ করতে পারবে না যুদ্ধ করতে পারবে না উনত্রিশতম বৈশিষ্ট হচ্ছে আল্লাহ তালা দাজ্জালকে তার দুই দুই দেশে প্রবেশ করতে বাধা দিবেন না অর্থাৎ মহামারী প্রবেশ করবে না রসুলাম বলেছেন আল মেদিনাতে মোদিনার চারপাশে ফেরেস তা লাগানো হয়েছে সেখানে যাতে করে কোন মহামারী প্রবেশ না করে এবং সেখানে উদরাময় রোগ প্রকাশ না করে প্রবেশ না করে অনুরূপভাবে দাজ্জাল সেখানে প্রবেশ করে না করে সেই জন্য আল্লাহ তালা সেখানে ফেরস্তা দিয়ে পাহারার ব্যবস্থা করেছেন এটাও রসুল্লাহ সাল্লু আসাম একটি বৈশিষ্ট্য একত্রিশতম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তালস তাঁর মসজিদে সাল্লাকে মদিনার মসজিদের সলাত আদাইকে বহুগুণ বর্ধিত সবাবের ব্যবস্থাপনা করে দিয়েছেন হাদিসের হাসে রসুল্লাহ সাল্লাম বলেছেন যে সলাতমফি মসজিদি হাজা হাজাবি আলফে সালাতেন ইমা সহ মসজিদের হারাম যে আমার এই মসজিদে সলাতে দায়ী করলে এক হাজার এক হাজার সলাতে সহা পাওয়া যায় এক সলাতে এক হাজার সলাত অন্য কোনো ইমা অন্য কোনো নবীর মসজিদে সেই সুযোগ রাখা হয়নি একমাত্র মসজিদে হারাম যেহেতু সেটা সমস্ত নবী নবীর আসুলদেরকে বলে সেখানে বলা হয়েছে মিয়াতে আলফ অর্থাৎ এক লক্ষ সলাতের সব এক লক্ষ সলাতের সব তাহলে বোঝা গেল যে রসুল্লাহম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে তাঁর মসজিদের জন্য অতিরিক্ত শ্রেষ্ঠত্ব মসজিদের সালাত অতিরিক্ত শ্রেষ্ঠত্ব ঘোষণা করা সেটা রসুল্লাহলামের একটি বৈশিষ্ট্য রসুল্লাহ সাল্লাহ আসলাম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে বত্রিশ নম্বর বৈশিষ্ট্য তা হচ্ছে যে রসুল্লাহলাম মসজিদের ভিতরে রৌদাতমিন রিয়াদনা রয়েছে জান্নাতের একটি বাগান রয়েছে যা অন্য কোন নবী রসুলের জন্য নির্ধারিত এবং তাদের মসজিদে সেরকম ব্যবস্থাপনা নেই রসুল ঘোষণা করেছেন মা বাইনা বাইতি ও মিমবারি রাউদাত জান্না আমার ঘর এবং মিমবারের মাঝখানে অংশটুকু জান্নাতের একটি টুকরা আর একটি বৈশিষ্ট্য হচ্ছে রসুল্লাহ সাল্লাম সেটা হচ্ছে আল্লাহ তসুল্লাহ সাল্লামের কবর ব্যতীত আর কোন কবরকে আল্লাহ তালা সুস্পষ্টভাবে রেখে দেননি মানে বলতে পারবে না কেউ সুস্পষ্টভাবে যেটা অমুক নবীর কবর নেই একমাত্র মোহাম্মদ সাল্লাহম কবরকে আল্লাহ তালা হেফাজ করেছেন হেবাজ করেছেন এবং সেখানে শির মুক্ত রেখেছেন আল্লাহ তালা তার নবীর দোয়া কবল করেছেন আরেকটি বৈশিষ্ট্য আল্লাহ ইসরা অর্থাৎ मकदेश सफर मेहरज मकदेश शुरू कर आकाशे आल्ला नहीं जावा दुनिया कि जा के किस बैशिष्य जाला मुहम्मद सल्लाम के लिए এরপর আখের যে সমস্ত বৈশিষ্ট্য আছে আমি আমরা সেখানে কিছু আলোচনা করতে চাই আখের হাতে সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেগুলো সেগুলো আলোচনা করলে প্রথমে দেখা যায় রসুল্লাহাম বলেছেন যে ইন্নি আউ আল মান্তান শাক্কুল আর্দ যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে আখের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যখন সিং গায়ে ফুঁক দেওয়া হবে যেই জমিন ফ্যাটে বের হবে প্রথম তিনি হচ্ছেন প্রথম যিনি বের হবেন তিনি হচ্ছেন রসুল্লা সাল্লি ওসালাম রসুল্লা সাল্লাইসাল্লাম তিনি বলছেন আউউল মন্তান শাকুল আর্দুল আর্দ যে যার থেকে জমিন যে প্রথম ভূমি শরীরকে বের করে দিবে তিনি হয়েছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম তারপর তিনি বললেন ওলাহ ফাখর আমি এই জন্য অহংকার করে বলছি না এরপর তিনি বললেন ওয়াউল হাম ওলাফাখর এবং আমাকে যে আহ প্রশংসার আমার হাতে থাকবে আমি সেটাও ফখর করে বলছি না হাসার মাঠে রসুল্লা সালাম হাতে প্রশংসার ঝান্ডা থাকবে ওয়ান এবং মানুষের সর্দার হবো আমাদের দিন আমি সেটাও অহংকার করে বলছি না এবং তিনি আরো বলেছেন আনা মান জানাতে প্রবেশ করবেন প্রথম তিনি মোহাম্মদ সাল্লা ফাখার এবং এটাও তিনি অহংকার করে বলেননি তারপর তিনি বলছেন আমি জান্নাতের দরজা আসবো কেহা জান্নাতের যে করা ধরে আমি না দেব দেবুর রহমান হায়া বলবে তারা কে আকুলো আনা মোহাম্মদ আমি মোহাম্মদাহ আলী তখন আমার জন্য দরজা খুলে দেয়া হবে ফুলু আমি তখন প্রবেশ করব। আপনার মাথা উঠান ইয়া মোহাম্মদ ওয়াকি কাল্লাম এবং কথা বলুন ইউসমা আমি আপনার কথা শোনা হবে যে হচ্ছে রসুলের অনেকগুলো বৈশিষ্ট্য তিনি একাদিসে বর্ণনা করেছেন অনেক এক হাদিসে বর্ণনা করেছেন এই হাদিসটি মসালাদ আহমদে বর্ণিত হয়েছে এবং হাদিসটি বিশুদ্ধ যে একটি হাদিসের ভিতরে রসুল্লি সাল্লাম অনেকগুলি বৈশিষ্ট্য সেখানে বর্ণনা করে যে আখের তার কী কী হবে সেখানে বলা হয়েছে প্রথম দুনিয়া থেকে মাটি ভেদ করে যিনি উঠবেন তিনি হয়েছেন সসুল্লাহ সাল্লাহ আসালাম এবং তিনি কি আমাদের মাঠে সবাই সর্দার হবেন এবং তিনি জান্নাতে প্রথম প্রবেশ করবেন জান্নাত দরজায় তিনি প্রথম নানা দিবেন কড়া না দিবেন এই কয় এই বৈশিষ্ট্যগুলো হাসরে দিন রসুলুল্লাহ সাল্লাইসাল্লামের জন্য সুনির্দিষ্ট থাকবে হাস মাঠের রসুল্লাহ আর একটি বৈশিষ্ট্য হচ্ছে যে তিনি আল্লাহ তাকে তাদের অতিরিক্ত আপনার জন্য আপনার জন্য অতিরিক্ত আসা আইয়া বাড়া করবা মাকা মাহমুদা যে আশা করা যে আল্লাহ আপনাকে মাকা মাহমুদে প্রেরণ করবেন মাকা মাহমুদ কি সেটা হচ্ছে বুজার বিষয় প্রশংসিত স্থান্তান কি এনি বিভিন্ন মতভেদ আছে সেটার মূল কথা হচ্ছে সেখান যেখানে থাকলে আল্লাহ তাল্লাহকে সুপারিশের মর্যাদা দিবেন যেই জায়গায় গেলে সেই জায়গাটা হচ্ছে মাকার মাহমুদ বিস্তারিত লম্বা হাদিস এসেছে যে সমস্ত মানুষ যখন হাঁসের মাঠে একত্রিত হবে তখন সর্বাই চাইবে যে যেন ফয়সলা হয়ে যাক কারণ কারণ হতে হতে কারো নাক পর্যন্ত কারো মাথা পর্যন্ত কারো হাঁটু পর্যন্ত কারো কোমর পর্যন্ত এই থাকবে তখন ফয়সালা চাইবে সবাই তারা সবার নবী রাসুলদের কাছে যাবেন কেউ সেই সেই সেই সময়ে কেউ আল্লাহর কাছে সুপারিশ করার জন্য রাজি হবেন না তখন রসুল আল্লাহ সাল্লা স্লাম তাদের সুপারিশ করবেন সুপারিশ করার জন্য তিনি প্রথমে যাবেন আল্লাহর দরবারে যেই জায়গাতে গিয়ে তিনি সেই দায় পড়ে যাবেন এবং যেখানে আল্লাহ তালা তার অনুমতি দিবেন আপনি সুপারিশ করুন সেই জায়গাটাই হচ্ছে মকাবে মাহমুদ বা প্রশংসিত স্থান যেই জায়গার প্রশংসা সবাই করবে যেই জায়গায় যাওয়ার পরে আল্লাহ তালা তিনি প্রশংসা করছেন আল্লাহ তালা প্রশংসা তিনি করবেন আল্লাহ তালা তাকে প্রশংসার সম্মাননা স্বরূপ সম্মাননার স্বরূপ তাকে অনুমতি দিবেন যে তো আপনি মাথা উঠান আপনার সুপারিশ আপনার মাথা উঠান আপনার কথা বলুন আপনার কথা গ্রহণ করা হবে আপনি সুপারিশ করুন আপনার সুপারিশ আমরা গ্রহণ করব। সেই জায়গাটি হচ্ছে মকা মাহমুদ প্রশংসিত স্থান কারণে হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফিফতাহুল্লাহ আলাইহি মিনাল মাহামিদ মালা রসি আল আন আল্লাহ তাআলা তখন আমার এমন কিছু প্রশংসা আমাকে আল্লাহর এমন কিছু প্রশংসা আমাকে জানিয়ে দিবেন আমার জন্য খুব মুক্ত করে দিবেন যা আমি এখন কোন রকমের ধারণা করতে পারছি না অর্থাৎ সেই সময়ে এমন কিছু প্রশংসার কথা আল্লাহ তাআলা তাকে জানাবেন যেই আল্লাহ রসুলাম আরও বলেছেন যে ব্যক্তি আজানের জবাব দিবে এবং আমার জন্য সেই দোয়া করবে মকায় মাহমুদের দোয়া করবে সে তার জন্য তার সুপারিশ হালাল হয়ে যাবে কারণ সেটা জড়িত কারণ মকায় মাহমুদের বিমান থাকতে হবে রসুলোর উপরে মকায় মাহমুদের বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ তালা সেখানে তিনি যখন সেদায় পড়ে যাবেন প্রশংসা করবেন তো আল্লাহ তালা তার প্রশংসা করে এবং তাকে তার সে প্রশংসার সম্মাননা স্বরূপ সুপারিশ করে অনুমতি দেবেন আমরা ইনশাআল্লা রসোল্লামের আর কিছু আখরাতি বৈশিষ্ট্য বা দুনিয়ার জীবনে পরবর্তী জীবনের বৈশিষ্ট্য কিছু আলোচনা করব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ও আের আলহামদুলিল্লাহ রবিলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ